বাংলা মানবতা সমাধান রকমুল রবীমিন ওসলাত মহমিয়ন আবাদ ফাউজ বসমিম নাম হোসে সূরত কারণ এই সুরার প্রথম আয়াতে তাকে দহিল মুখ আল মুলক রাজত্ব এই শব্দটি উল্লেখিত হয়েছে আর এই সুরাই ত্রিশটি আয়াত রয়েছে এই সুরা নবী কারিম সাল্লা মক্কি জীবনে নাজল হয়েছে আর এই সুরার বেশ কিছু ফজিলতে সাহি হাদিস রয়েছে এই সুরার নাম যেমন সুরায়তুল মুলক তেমনই একটি হাদিস জানা যায় যা সাহি যে এর নাম হচ্ছে আল মঞ্জিয়া বা ওয়াকিয়া রক্ষাকারী রক্ষাকারী মানে কবর আজাব থেকে রক্ষা করবে নিয়ম নিয়মিত এটা পাঠ করলে এবং পাঠ করা শুধু মন্ত্রের মতন পাঠ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি সেটা অনুধাবন করেন যে আপনি কি পাঠ করছেন যাতে করে আপনার ইমানে অগ্রগতি হয় আর এছাড়াও ফজিলতের একটি হাদিস রয়েছে যে এই সুরা এমন একটি সুরা আমার নাজল হয়েছে যাতে তিরিশটি আয়ত রয়েছে ইহাসালা সুনা আয়া ত্রিশটি আয়ত রয়েছে আর যে তেলাওয়াত করে তার জন্য এই সুরাটি সাফাত করে সুপারিশ করবে আর এক রয়েছে জান্নাতে নিয়ে যাবে এই হাদিসগুলি সহি বেশ কিছু সুরা রয়েছে যে সুরাগুলির ফজিলতে অধিকাংশ হাদিস জয়ীফ জাল আর আমাদের সমাজে যা ছড়িয়ে আছে অধিকাংশ ক্ষেত্রে এইরকম অবস্থা জৈব জাল বেশি ছড়িয়ে আছে এই আমরা যেটা সহি শুদ্ধ হবে সেটাই বলবো আলোচনা করব আর যেগুলো জৈব জাল সেগুলি সতর্ক করার উদ্দেশ্য হয়তো বলব অথবা সেগুলিকে উপেক্ষা করব। আল্লাপাকের সদ করছেন তা বারাকাল্লা দেহিল মূলক আহ আল্লা কল সাইন কাদির বরকতময় সেই সত্তা বরকতময় তার মানেই তিনি মহান তিনি শ্রেষ্ঠ এবং বরকত প্রত্যেক মুসলিম বুঝে যে তার পক্ষ থেকে কল্যাণময় তার পক্ষ থেকে কল্যাণ আসে সার্বিক কল্যাণ ইত্যাদি পাকের সত্তা বরকতের আধার আল্লাপাক কোরআন এখানে বহায় আয় এই বাক্যটি তাঁর ক্ষেত্রে উল্লেখ করেছেন তবে কাল্লাজি বেয়াদহিল মূলক এখানে আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যার হাতে আসমান জমিন আর সব কিছুর রাজত্ব রয়েছে বরকতময় সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব রয়েছে শাহিন কাদির এবং তিনি সব কিছুর ওপর বড় ক্ষমতাবান কাল্লাজি খালাক আলমতো আল হায়াত সেই সত্তা আল্লাহ এবং বরকতময় যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন হায়াত এবং মত কে সৃষ্টি করেছেন কি আল্লাহাক সৃষ্টি করেছেন যে একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয় জন্ম নেই আবার মৃত্যু হয় এটা কেন আল্লাপাক কেন সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ বলছেন লিয়া বলুয়াকুম হে মানব জাতি তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে আহসানো আমালা যে তোমাদের মধ্যে কে সর্বাধিক ভালো কাজ করিয়া সবচেয়ে ভালো কাজ তোমাদের মধ্যে কে করে আসতে পারে তাহলে আল্লাহ পাক এই যে হায়াত অর্থাৎ আপনি জন্মিলেন আর মত আপনি এইখান থেকে দুনিয়া আসলেন আর বিদায় হয়ে গেলেন এই সময়টা কেন আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে মানুষকে জাতি করে আল্লাহ পরীক্ষা করেন প্রত্যেককে যে কে ভালো কাজগুলি করে আসছে আর কে কত ভালো কাজ করে আসছে আর কে মন্দ কাজ করে আসছে যদি ভালো কাজ করে আসে আর এটাই আল্লাহ পাক রব্যান কামনা করেন বান্দার কাছ থেকে আল্লাহর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও আল্লাহর হকের ক্ষেত্রেও আর মানুষের অধিকার প্রাপ্যের ক্ষেত্রেও কে কত ভালো কাজ করে আসতে পারে যদি ভালো কাজ করে আসেন তো আল্লাহপাক জাহ্নাত তৈরি করে রেখেছেন প্রতিদানের দিবসে আর যদি মন্দ কাজ যে লিপ্ত থেকে আসেন তাহলে আল্লাহাক জাহান্নাম তৈরি করে রেখেছেন আল্লাপাক এখানে লক্ষণীয় বিষয়ে আয়াতে যে আল্লাহ বলেছেন কে কত ভালো কাজ করে আসে তাহলে বোঝা গেলো যে কাজের কোয়ালিটি ভালো হইতে হবে তাহলে ভালো হবে যে কোনো জিনিস দুনিয়ায় যা তৈরি হয় কোয়ালিটি ভালো হইলে তার মূল্য আছে এবং তার চাহিদা আছে বাজারে এই জন্য যে কোনো কোম্পানি যা প্রোডাকশান করে কোয়ালিটি ভালো করার চেষ্টা করে কোয়ালিটি কন্ট্রোল থাকে কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইমান আমলের ভালো হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে এক আল্লাহর জন্য হইতে হবে যে কোনো কাজ করবেন এক আল্লাহর জন্য হইতে হবে ছোট সিরক বড় সির যেন না থাকে আল্লাহ ছাড়া অন্যের জন্য না হয় আর লোক দেখানো না হয় লোকের কাছে খ্যাতির জন্য না হয় কারো ভয়ে না হয় আর দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী হইতে হবে সন্নত মোতাবেক হইতে হবে নবীর থেকে এই রকম এইরকম এই রকম নামাজ এই এইরকম দুয়া এইরকম এই রকম রোজা ইত্যাদি এই রকম উৎসব প্রমাণিত কিনা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে এই দুটো শর্ত যদি থাকে তাহলে আমলের কোয়ালিটি ভালো হবে আসন আমল হবে আল্লাহর কাছে বেশি আমল প্রাধান্যযোগ্য নয় যে বেশি বেশি আমল আল্লাহ চেয়েছেন এমন না আপনি ফরজ আদেই করেন আর হারাম কাবিরা থেকে বাঁচেন তারপরে আপনি পাশ করেছেন বুঝতে পারছেন আমি এখন পাশে এতে এসছি কিন্তু একজন জ্ঞানী মানুষ শুধু পাস করে থাকতে চায় না তার স্কুল মাদারে শুধু পাস করতো না ফার্স্ট ডিভিশন হওয়া চেষ্টা করত। এক্সেলেন্ট হওয়ার চেষ্টা করতো সুতরাং তার জন্য চেষ্টা করতো এক্সেলেন্ট মুসলিম হনআনি চমৎকার মুসলিম হন আপনি এটার জন্য আপনার আমলকে সুন্দর করার জন্য সন্ন্যত মুস্তাহাব নফল বাড়াবেন আপনি হারাম নাজাজ থেকে বাঁচবেন যদি আল্লাহর কাছে বেশি আমল বেশি প্রাধান্যযোগ্য হইত তাহলে আল্লাহ বলতেন আম্লা কে বেশি কাজ করে কে বেশি নামাজ পড়ে এসেছে আল্লাহ কথা বলেন না যে এর সাথে সতেরো টাকা নামাজ পড় এ সামনে নজি বাড়িয়ে দিলেন আল্লাহ এটা চান না আল্লাহ কোয়ালিটি চান যে রসুল কতটা পড়েছেন সাল্লাহ এটা বুঝে নিলে শূন্য তার বিদাত বিদাতি ভাই অনেক বেশি হয়তো আমল করে কিন্তু কোনোটাই তো কবুল হয় না কারণ কোয়ালিটি ভালো নেই কোয়ালিটি ভালো নেই যারা সির করে সিরকি জীবন করে আল্লাহর কাছেও চাই আর আরও মাজারেও চাই আমল হয়তো অনেক বেশি করে জিকির আজকার অনেক বেশি করে কিন্তু বিদ্যুৎ জিকির আর নামাজের সাথে সাথে আবার সিরিকও করে ফেলে তাবিজ বেঁধে আছে সুতরাং কোয়ালিটি ভালো নেই তৌহিদ নেই অথবা সন্নত নেই কোয়ালিটি ভালো করতে হলে তৌহিদ সন্নত দুটো থাকা আবশ্যক আল্লা আল্লাহ সেই সত্তা যিনি সাত আকাশ কে সৃষ্টি করেছেন অসামঞ্জস্য দেখবে না ফরজাইল বাসার সুতরাং তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো ভালো করে দেখো হালতারামিন ফুতুর পাকের সৃষ্টিতে আকাশে কোন রকমের দোষ ত্রুটি দেখছ কোন ফাটল দেখতে পাচ্ছ মেরামত করার প্রয়োজন হচ্ছে কখনো মানুষের কোনো কিছু তৈরিতে আরে এক একশো বছরের মধ্যে তো মেরামত করা লাগে আর হাজার হাজার বছরের আল্লাপাকের আসমান কত দিনের কোনো মেরামত করা লাগছে কোনো জায়গা থেকে ভেঙে পড়ে গেল সোমবার জেল বাসার অতবার আবার তোমার দৃষ্টি ফিরিয়ে দেখো গভীরভাবে চিন্তা করে দেখো কার্রাতাইন দুইবার করে মানে আবার বরং বারবার একবার দেখলে আবার বারবার করে দেখো ইয়ানকালিবি এলেইকাল বাসার খাস আকাশের দিকে বার বার করে চেয়ে দেখো আর চিন্তা করতে থাকো আল্লাহ বিশাল আকাশ আর তাও নাস্তিক পানির ব্যবস্থা হলো যতক্ষণ পর্যন্ত আমি নলকূপ না গাড়লাম পাক বলছেন যে বারবার করে তুমি দেখো ইয়ান কালি এলেই কাল বাসার বারবার করে আকাশের দিকে তাকাতে গেলে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে পড়বে আর সারান্ত হয়ে পড়বি আহ হাসির আর ব্যর্থ হয়ে ফিরে আসবে ব্যর্থ হয়ে ফিরে আসবে কোন ফাটল কোন ত্রুটি দেখতে পাবে না বেমাসা আবি আল্লাহা আকরব্বর আকাশ সম্পর্কে বলছেন যে আমি এই নিকটবর্তী আকাশকে প্রথম আকাশ দুনিয়া আদনার স্ত্রীলিঙ্গ লিঙ্গ মহান্যাস নিকটবর্তী আকাশকে আমি সুসজ্জিত করেছি বেমাশা আবি প্রদীপ দিয়ে ওয়াজে আল্লাহা মাল্লি শয়াতিন এবং আমি এই তারকাগুলিকে প্রদীপ মালাকে করেছি শয়তানকে প্রশাঘাত করার জন্য আজাবা সাই এবং তাদের জন্য আমি তাদের জন্য যারা শয়তান মানুষ শয়তান জিন শয়তান বদ প্রকৃতির মানুষ বোধ প্রকৃতির জিন তাদের জন্য আল্লাহাক বলছেন যে আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত শাস্তি জ্বলন্ত আজাব যাহার নামের তৈরি করে রেখেছি আল্লাপাকে এখানে দুটি উদ্দেশ্য বললেন তারকা সৃষ্টি আকাশে যে তারকা দিয়ে সজ্জিত করেছেন একটা জিনাতুল ইসলামা আর একটা হচ্ছে যে শয়তান জিন যখন আকাশের সংবাদ জানার জন্য ফেরেস্তাদের কোনো কথা জানার জন্য অদৃশ্যের কথা জানার জন্য যে আলাপ আলোচনা হচ্ছে দ্রুত শুনে এসে গণককে বলবো আর গণক নিজের কাজ চালিয়ে যাবে তখন তাদেরকে উলকাপিণ্ড দিয়ে মারা হয় সেগুলি আকাশের এই তারকা না হইলেও উল্কাপিণ্ড গুলোর সাদৃশ্যতা রয়েছে তারকার সাথে আর তৃতীয় উদ্দেশ্য তিনটি উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক আরেকটি আয়তে বলেছেন জলে এবং স্থলে যাতে করে তোমরা দিক নির্ণয় করতে পারো দিক নির্ণ কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব যাতে করে চিনতে পারো জাহান্ন আল্লাহাক বলছেন আর ওই সব লোকের জন্য যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে বা তার সাথে জাহান্নামের আজাব রয়েছে তাদেরকে নিক্ষেপ করা হবে সেই জাহান্নামে তখন সামেলাহা লোকেরা শুনতে পাবে ওই জাহান্নামের ওই জাহান্নামেরা শুনতে পাবে জাহান্নামের শাহ খান বিকট গর্জন ভয়াবহ গর্জন শাহী ওয়াহিয়া তাফুর এবং জাহান্নাম সেই সময় উদ্বেলিত হবে জাহান নাম খুলবে ফাঁফবে তর্জন গর্জন করবে তাকে আদ তামাইজুমিন আল গাই জাহান্নামের সেই সময় এত গোসা হবে এত ক্রোধ হবে আক্রোশ হবে জাহান্নামীদের ওপর পাপিষ্টদের ওপর কেন আক্রোশ হবে আর কেন এই ক্রোধ হবে আল্লাহর ক্রোধে যেহেতু আল্লাহ পাকের অনুগত জাহার নাম আল্লাহ কেয়ামতের দিনে সবচেয়ে বেশি রাগান্বিত হবেন দেখা হতো মিনাল গাইজ উপক্রম হবে যে জাহান্নাম ফেটে পড়বে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে মিনাল গাইজ রাগে ক্রোধে কুল্লামা উল্ল তখন ওদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামে রক্ষীরা যে আলম ইয়াতিক নজির তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি কি ব্যাপার জেনা হারাম না। খুন করা হারাম পরীক্ষা আমি মোহাম্মদ হাসি আপনারা দেখছেন ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যায় পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 Decide your choice, be sad or be happy, it's your choice. Join Dr. Zakir Naik, see, if you're not too bad, you're not too bad, you're not too bad. This evening, we'll be right back, so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 शाहिदुल्ला खान मदनी, हाफेज एबी एम बिन बिन अब्दुसलाम, मदन डरबुल्लासन अब्दुर जहांगीराम दायित्व देखुदा পরবর্তী অনুষ্ঠান সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসিয়া আমাদের তফস্তিরের দিকে আল্লাহ ফখরুল আলমিন সুরাই মুলকের আয়ত নম্বর নয় এর করেছেন কালু বালা জনাকুলামজার আল্লাহমিন কবির আল্লাহ ফাকরুল আলমিন এই আয়াতের আগের আয়াতে বলেছেন যে জাহান্নাম এত তর্জন গর্জন করবে যে ক্রোধে মনে হবে যে ফেটে যাবে আর যখন যখন একটা করে দল জাহান্নামে নিয়ে এসে ফেলা হবে আর মুখের ভরে জাহান্নামে ফেলা হবে সেই সময় জিজ্ঞেস করবেন রক্ষীরা আলাম এত খুব নজির জাহান নামে রক্ষী ফেরেস্তারা জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি সতর্ক সাবধানকারীরা আসেনি কালু তখন এই জাহান্নামীরা বলবে বা হ্যাঁ আমাদের কাছে অবশ্যই এসেছিল তাতে যে আনা নাজির আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন ফাঁকা দাবনা কিন্তু আমরা অস্বীকার করেছিলাম অমান্য করেছিলাম মিথ্যা মনে করেছিলাম বকুলনা আর আমরা বলেছিলাম মান আজাল আল্লাহ মিনশ আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি না কোরআন জানতাম না তওরা জানতাম না এঞ্জিল জানতাম তওরা তঞ্জিল এখন বিকৃত হয়ে গেছে কিন্তু যখন সেটা আল্লাহ পাকের মনোনীত কিতাব ছিল আর অবিকৃত ছিল তখন সেটাই ছিল সত্য দিনের কিতাব আল্লাহ কোনো কিছুই নাজেল করেন না আমরা ওই সব বিশ্বাস করি না ইন আন্তম ই দলালিন কবির এবং আমরা নবীর বড় যে তোমরাই ভুল পথে আছো আমরাই ঠিক পথে আছি এখন বুঝতে পেরেছি কালু আর ওই জাহান নামীরা বলবে আক্ষেপ করে অকালুল ওকা নাসমা অ আমরা যদি শুনতাম এবং বুঝতাম যদি নবীরা যখন বলেছিলেন অথবা ওল মাইকেরাম যখন বলেছিলেন আল্লাহর দিনের দায়ীরা যখন বলেছিলেন যদি আমরা শুনতাম কথাগুলি ও না আর বোঝার চেষ্টা করতাম মা কন্যাফি আসহাবিস সাইর তাহলে জাহান্নামের অধিবাসী হইতাম না এই জ্বলন্ত আগুনের অধিবাসী হইতাম না হ্যাঁ তারা ফুবে যীম সেই দিন জাহান্নামে পড়ে পড়ে নিজের অপরাধের গনহার স্বীকার করবে যে আল্লাহ এই গোনা করেছি ভুল করেছি ফাঁসু হকাল্লি আসহাবি সাইর। কিন্তু আর তো সংশোধনের সময় নেই ফিরেও আসবে না ফাঁসু হকাল্লি আসহাবিস সাইর সুতরাং দূর হোক ধ্বংস হোক সহকান দূর হয়ে যাক লে সাবিস সঈদ ওই সব লোকেরা যারা জ্বলন্ত আগুনের অধিবাসী আল্লাহর রহমত থেকে দূরে কখন আল্লাহ পাকে রহমত হবে না ইন্নআল্লা দিন একশন বিল গাইবাক এতক্ষণ পর্যন্ত জাহান্নামের অবস্থা জাহান্নামি দেওয়ার অবস্থা আল্লাহ কিছুটা বললেন এখন জাহ্নাতির কথা বলছেন নিঃসন্দেহে যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে বিলগাইব। না দেখে ভয় করে দেখেনি আল্লাপকে দেখেনি আল্লাহ পাকের ওহি কেমন হইতো দেখেনি আল্লাহ পাকের রসুলকে দেখেনি জান্ন জাহান্নামকে দেখেনি কবর আজাবকে কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন এবং আল্লাহ পাকের সব চাইতে সৎকর্মশীল বান্দা আমি রসুলগণ এই সব কথা বলেছেন সেজন্য না দেখে বিশ্বাস করেছে তারা লাহম আখ ফিরা তাদের জন্য বড় মার্জনা রয়েছে ওয়াজরুন কবির আর মহাপুরস্কার রয়েছে ও আসির ভি আল্লাপ বলছেন তোমাদের কথা লুকিয়ে রাখো গোপন করো অথবা প্রকাশী করো আলিম আল্লাহ পাক তোমাদের কহ জানবেন না কহু আল্লাফুল খাব অথচ আল্লাহ পাকের একটি গুণ হচ্ছে যে তিনি আল্লাতিফ বড়ই সূক্ষদর্শী আল খাব বড়ই সূক্ষ্ম খবর রাখেন সূক্ষ্ম দেখেন আর সূক্ষ্ম খবর রাখেন যা কোনো মানুষ দেখতে পাই না তাও আল্লাহ দেখেন যা কোন মানুষ শোনে না খবর রাখেনা আরো খবর রাখেন আল্লাহ আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি এই পৃথিবীকে বা জমিনকে করেছেন অনুগত যোগ্য। মানুষের জন্য অনুগত এই জমিন জমিন যদি যোগ্য না হয়তো না স্থির থাকতে পারতো আর না ঘর বাড়ি করতে পারতো আর না ঘুম আসতো এই পৃথিবীতে তোমরা চলাফেরা করতে থাকো মিরিজ কেহি পাকের যে আছে পৃথিবীতে তা তোমরা ভক্ষণ করো গ্রহণ করো ইলে আর জেনে রাখো যে এই মাটি কামড়েই থেকে যে না যে এই পৃথিবী হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য বরং নসুর তার কাছে পুনরুদ্ধিত হইতে হবে তার কাছে কিন্তু তার জন্য প্রস্তুতি নিয়ে পৃথিবীতে এই জন্য পাঠাইলামা তোমরা কি নির্ভীক হয়ে গেছ সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন আকাশে কে রয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ আকাশে রয়েছেন তাহলে এই ভ্রান্ত আকিদা যে আল্লাহ সর্বোতর বিরাজমান স্পষ্ট এই আয়াত বিরোধী তাই না আল্লাহ বলছেন আমিন্তুম তোমরা কি ভয় করো না তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তাকে বলে মানে আলাস আকাশের ঊর্ধ্বের সৃষ্টির ঊর্ধ্বের রয়েছেন আল্লাহ আল্লাহাক তোমাদেরকে পৃথিবীতে বিধ্বস্ত করে দেবেন আল্লাহ ইচ্ছা করলে বিধ্বস্ত করে দেবেন আল্লাহর অবদ্ধ হলে ফাইজা হিয়া তখন সেই জমিন ভূমি কাঁপতে শুরু করবে আল্লাহ যদি তোমাদেরকে ধ্বংস করতে চান বিধ্বস্ত করে তাহলে জমি কম্পন শুরু হয়ে যাবে তোমরা নির্ভীক হয়ে গেছ সেই সত্তাকে বলে যিনি আকাশের ওপর ঝড়ো হাওয়া কে বলা হয় যাতে পাথর থাকে আল্লাহকে রাজাবে বৃষ্টি থাকে না রহমত থাকে না তখন শীঘ্রই বুঝতে পারবে কাইফা নাজির আমার সতর্ক বাণী কেমন ছিল আমি সতর্ক করেছিলাম কিন্তু তোমরা সংশোধন করনি আর সব লোকেরা যারা এদের পূর্বে ছিলামকে তাদের কাছে প্রথমে পাঠানো হয়েছিল সুতরাং তাদের দায়িত্ব বেশি যে তারা ইমান নিয়ে আসবে ইসলাম গ্রহণ করবে তার আল্লাহর দিনের সাঁত দেবে রসল উল্লাহ সাঁত দেবে এই করে তাদের কথা বলা হয়েছে সরাসরি আর প্রত্যক্ষ ভাবে পর্যন্ত যত মানুষ আসবে সকলকে বলা হয়েছে যেসব লোকেরাছিল তারা অস্বীকার করেছিল আমার শাস্তি কেমন ছিল জানো কি মানবজাতির ইতিহাস যে যুগে যুগে আমি মানব কিভাবে ধ্বংস করেছি আওয়ালাম রহমান এখান থেকে আল্লাপাক রবুল আলমিন বেশ কিছু তার ক্ষমতার বহি প্রকাশ যা পৃথিবীতে আল্লাহ আল্লাপাখের সৃষ্টিতে আল্লাহ আল্লাপাকের কাজে আমরা দেখতে পাই তা বর্ণনা করছেন তার একটি হচ্ছে পাখির উড়ান এই যে পাখি আকাশে উড়তে থাকে উড়ছে আবার পাখা মেলে দেই আবার পাখা বাডানাকে ডানাকে গুটিয়ে নেই তারপরে তো আছাড় খেয়ে পড়ে না এই খোলা আকাশে কোন শক্তি এই পাখিকে ওড়ার শক্তি দিয়েছে আর পাখিকে ধারণ করে রেখেছে পড়ে যাওয়া থেকে বা ধ্বংস হওয়া থেকে এতেই যদি আল্লাহ পাখির বড় মহান কুদরতের বহি প্রকাশ থাকে তো আজকে এরোপ্লেনের যুগে একটু চিন্তা করে না যে এত ভারী একটি বাহন আর তাতে কত মানুষ চাপে কত মাল সামান আর এই নিয়ে আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছে সারা দিন ধরে উঠতে আছে পূর্ব দিক থেকে পশ্চিম এসব হানাল্লা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা না আছে এগুলো থেকে শিক্ষণের বিষয় নেই না এতে শিক্ষণের বিষয় নেই অবশ্যই শিক্ষণের বিষয় আছে কিন্তু তারা এই আকাশ পথে উড়ার সময় পাপে লিপ্ত হয়েছে আল্লাপাক মানব জাতিকে বোঝার তফিক দান করেন আল্লাপাকের স্বাদ করেছেন আওয়ালাম তির তারা কি গভীরভাবে চিন্তা করে দেখে না দেখে না চোখে দেখা শুধু না চোখেও দেখা আর অন্তর দৃষ্টিতে দেখে কারণ চোখে দেখলেন আর আপনি উপেক্ষা করলেন রাত দিন তো হাজার হাজার পাখি দেখছেন কিন্তু কখনো তো শিক্ষা নিলেন না তো এই দেখাতে তো কোনো লাভ নেই তাহলে যেমন চোখ দিয়ে দেখবেন চোখকে বলবেন যে ওটাকে আমার অন্তরে হৃদয় নামা আমার ব্রেনে ঢুকা যে এর থেকে আমি কি শিখলাম এটা হচ্ছে অন্তচক্ষু দিয়ে দেখা আওয়ালাম যারা এলা তাই তারা কি দেখে না এলাত্তায়ের পাখি কুলের দিকে ফের ওপরে সাফিন সারিবদ্ধভাবে একসাথে হাজার হাজার পাখি উঠছে রহমান এদেরকে দয়াবান আল্লাহ পাক ছাড়া আর কে ধরে রাখতে পারে কে রক্ষা করতে পারে সাইম বাসির নিঃসন্দেহে আল্লাহ পাক রব্লা সব কিছুই দেখেন সব দেখছেন আল্লাপাক এই পাখিদের যে অবস্থাও দেখছেন যে এই পাখিরা উঠছে সুতরাং তাদেরকে নিরাপদ গন্তব্য স্থানে পৌঁছাতে হবে আল্লাহ কিছু দেখছেন আল্লা এখান থেকে যারা অবাধ্য কাফের মুশ্রিক যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে তাদেরকে বলছেন যে যাদের তোমরা উপাসনা করেছ তারা তোমাদের সেনাবাহিনী আল্লাহাক এই আল্লাহ ছাড়া অন্যের উপাসনা যে করা হয়েছে এগুলোকে আর এরাকে ওই বাহিনী মনে করেছে এছাড়াও পৃথিবীর হয়তো ক্ষমতা আছে দাপট আছে আর তার জনবল আছে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে এগুলি হচ্ছে বাহিনী পাক এ সম্পর্কে বলছেন যে আম্মান হাজ আল্লাহাজি হওয়া জন্দুল্লা সুরুকুমিন্দমান কে তোমাদের রক্ষা করতে পারে সেই সত্তা কি আমি হওয়া জন্দুল্লা সেই আল্লাহ পাক রবুল আলমিন তোমাদের রক্ষা করেন নাকি নাকি ওই হাজাল্লা যে লাকুম তোমাদের বাহিনী বাহিনীকি রাহমান দয়াবান আল্লাহ পাক ছাড়া তোমাদের সাহায্য করতে পারে পারেন এনিল কাফের ই গরুর কাফিরাতো একমাত্র প্রতারণা ধোকাতেই পড়ে রয়েছে আমাদের সময় শেষ হয়েছে আমরা আজকের মতো এখানেই আমাদের তফতির শেষ করছি আল্লাহ ফাকরবুল্লা আলম যেন আমাদের দেন আল্লাহ ফাকরুল আলম যেন তাকে চেনার তৌফিক দান করেন এবং তার ইবাদতবন্দির তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ ফাক দুনিয়া এবং আখেরাতে সুখী করেন ওসলালা মোহাম্মদ আলী ওসাহী আজমাই ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلاي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي أشرق النور بقلبي ما لألب الشروح حياتي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 मंगलवार प्रत साढ़े दस टेबार सकाल नीच टीहान चालनारण सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदक तलो के जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निवाचित कब माराम मीन आदिल्ला तिल हकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शारे देख बलुगुल माराम दरसे शुदुम्रिस्टिंग माराम कल सन्ध्याप्रचारे पिछटी